একটু বাংলায়ও বলব কি বলব বিশ্বাস আছে শ্রীকৃষ্ণের সংকের সার পৃথিবীতে আমাদের প্রচা হয় সবাইকে সবাইকেই হরিনামে বিশ্বাস করুন কিন্তু আপনাদের অত সৌভাগ্য আছে যে আপনাদের স্বাভাবিক বিশ্বাস আছে হরিনামে আপনাদের পরম সৌভাগ্য তো নাম করুন এবং বিশ্বাস করুন যে এই তো রাস্তা মা বলছে বিশেষ করে বাংলাদেশে তো আসব ভগবান হচ্ছেন কৃষ্ণ এবং সেই শ্রীকৃষ্ণ এই কলিযুগে মহাপ্রভুর রূপে অবতীর্ণ হয়েছিল ভগবান কেউ কেউ বলে রাম ঠাকুর কলকাতায় আপনাদের ওই রামকৃষ্ণ আছে কিন্তু আসল ভগবান হচ্ছেন কৃষ্ণ এবং যেই গড় সেই কৃষ্ণ সেই জগন্নাথ সেই কৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর রূপে কত ধরে আহ পঞ্চশত একটু অধিক বৎসর আগে আবতীর্ণ হইলেন তো আপনারা বিশ্বাস করুন চৈতন্য কৃষ্ণ হচ্ছেন ভগবান এই খলিযুগে ভগবান কৃষ্ণ গরূপ হয়ে এসেছিলেন সকলের জন্য একমাত্র সাধনা হচ্ছে হরি কৃষ্ণ মহামন্ত্র অনেক নতুন মনগড় বাজে তথাকথিত মন্ত্র আছে কিন্তু আর মন্ত্র হচ্ছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে এই তো সত্য আর সবকিছু মৃত্যু চৈতন্য মহাপ্রভু বলেন পৃথিবীতে আছে যত নাগ রাধি গ্রাম সবচ্ছ প্রচা হইবে নাম তো চৈতন্য মহাপ্রভুর ভবিষ্যৎ বাণী এই কন প্রকট হচ্ছে শিলপ্রপাদের দ্বারা শিলপ্রপাত হচ্ছেন মহাপ্রভুর তো যেইভাবে শিলপ্রপাত আমাদের গড় উপাসনা শিক্ষা দিলেন তো সেই সেইভাবে আমরা যদি পালন করে তাহলে শিল প্রপাতের কৃপায় আমরা খুব সহজে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর কৃপা লাভ করতে পারব এই কলি আর কিছু নাই কি আছে কালি কষ্ট কলি যুগে আনন্দ নাই জীবনের মধ্যে একমাত্র আনন্দ হচ্ছে ভক্তি আনন্দ কৃষ্ণ ভক্তি আনন্দ তো আপনারা কৃষ্ণ ভক্তি করুন আপনাদের এক করে থেকে কোনো ক্ষতি হবে না কোনো হানি হবে না আপনাদের পরম মঙ্গল হবে এই জীবনেও এবং সেই সময় আসবে শহরের জন্য দেহ রক্ষা করতে হবে কিন্তু এই জীবনে আমরা যদি কৃষ্ণ ভক্তি সাহায্য করে আমাদের কৃষ্ণ নামে রুচি উৎপন্ন যদি হয় তাহলে এই বা দেহ রক্ষা পড়ে আমরা আবার এই ভৌতিক জগতে আসব না আমরা সরাসরি ভাবে শ্রীকৃষ্ণের চরণের পাশে যাব এবং সেই গোলক ধাম প্রেম ধাম থেকে আমরা আর এখানে ফিরে আসব না আমরা চিরকালের জন্য সেখানে প্রেম আনন্দে থাকবো হরে কৃষ্ণ হরে <coughs> Hare হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে Hare হরে রাম হরে রাম রাম হরে হাস কম হওয়ার ফলে এখানে আসলাম না এইবারও আমার স্বাস্থ্য একটু কম হচ্ছে কিন্তু ভাবছিলাম এইবার আসতে হবে তো মাফ করুন যে হারে কৃষ্ণ প্রশ্ন ওই কারো কষ্ট থাকলে মানুষকে জিজ্ঞাসা করতে পারেন আর তিনি উত্তর দিলেন এর আর প্রকট করার জন্য অনুরোধ আমরা যারা প্রতি মুহুর্তে ইন্দ্রিয় শুক্রের জন্য চিন্তা করে আমাদের জন্য মহাপ্রভু প্রেম ভাব বুঝা অসম্ভব তো প্রথমে আমরা শিখা শেখা প্রথম শ্লোক দ্বিতীয় শ্লোক তৃতীয় শ্লোক চতুর্থ শ্লোক এই সকল আমরা বুঝব তার ভাব আমরা হৃদয়ঙ্গম করব তারপরে আমরা যোগ্যতা পারব মহাপ্রভুর প্রেম ভাবের সম্বন্ধে একটু কিছু বুঝতে Step by step. Mm. Adni Gita Parun. Pratame. Sheta Amadya Lakha. Jai. প্রতিক্ষণে আমরা যদি গোবিন্দ দর্শ গোবিন্দের দর্শন না পাই এই ক্ষণেও আমি যদি গোবিন্দের দর্শন না পাই তো সেই ক্ষণ অনেক দীর্ঘকালের মতো আমরা অনুভব করব কিন্তু আমরা সেই দশা থেকে অনেক দূর আছে। যতক্ষণ পর্যন্ত হৃদয়ের মধ্যে কাম কর ইত্যাদি আছে ততক্ষণ পর্যন্ত আমাদের থেকে অনেক দূর থাকবে তাকে বলুন সেভাবে মূল ধর্মগ্রন্থ সনাতন ধর্মের মূল ধর্মগ্রন্থ কি আছে বেদ শ্রুতি শ্রুতি শ্রুতি শ্রুতি হচ্ছে মহাপ্রভুর সহ সকল সনার্থন ধর্ম অবলম্বী স্বীকার করেন যে শ্রুতি হচ্ছে মুখ্য প্রমাণ চৈতন্য মহাপ্রুষ সহিত ও বলেন তো ভগবত গীতা হচ্ছে শ্রুতি সাধ কিন্তু তার মধ্যে অনেক কিছু আছে কার্মখণ্ডে হর্ষম বন্দে গীতা বোল ইুষ্ প্রবদন্ত্রীকৃষ্ণবোলেন গীতাময় বহু है पुष्पवाच मतलब जिसमें उपदेश कामखंड पालन करो उससे स्वर्ग जाना है परंतु वो वेदशास्त्र का वास्तव अर्थ नहीं है স্ত্র হ্যাখণ্ড মে জ্ঞান খণ্ড মে জ্ঞান मतलब কতল में जिसमें आत्मा और অনাৎমা ভৌতিক প্রকৃতি চিনমোয় প্রকৃতি পড়া প্রকৃতি অপরা প্রকৃতি এই ভেদ বিচার হো ক্যা সনাথন হাতন ধর্মকে বারে মে পুচ তো उपानिषाद शासनिषद जो श्रुति का एक भाग है उसमें आत्मा जो चिन्मय जा चिन्मय आव भौतिक प्रकृति दुटे मध्य की तफात आ তার বিবেচনা আছে তো সকল উপাণের স্বাদে বাক্য সংকলিত আছে ভাগবত গীতায় তো ভাগবত গীতায় সকল শ্রুতি সাহলিত আছে শ্রীকৃষ্ণের বচনায় তো শ্রুতি হচ্ছে পরম এবং সকল সুটের সাড়মারমা ভাগা গিতায় পাওয়া যায়। সুটি এই কলে যোগাে সুটের আর্টা লোকেরা অধিকার নাই। এবং অনেক সুধিকথল। লুপ্ত হয়ে গেল সেই জন্য এই কলিযুগে সুতির অর্থ বোঝার জন্য শ্রীমৎ ভাগবত শ্রবণ করা দরকার আছে শ্রীমদ ভাগবতে এই বর্ণনা আছে ভাগবতের মধ্যেই ভাগবতের বর্ণনা আছে সেই নেগম কল্পিত এই শ্রীমদ ভাগবত হচ্ছে শ্রীমৎ ভাগবত তো শ্রুতি হচ্ছে পরম প্রমাণ কিন্তু কলি যুগে কথা যা খুবই আছে তার বোঝার জন্য অধিকারী লোক তো প্রায় নাই তো এর জন্য কলিযোগ গীতা অ ভগবত দ্বারা আমরা শ্রুতের সার আমরা পাই তুলস তুলসী কী মাহিমা তুলসী কী মাহিমা হাম হাও রোজ গে নি কানি চ পাশি প্রদক্ষিণা পদে পদে ওই তুলসী মহারানী কী স্বোত্তম মহিমা নহিন ও কম ভী ন হিস পাগ হ্যা কেন চেদ সব তীর্থ স্থান কী জরুর ন হুলসি মহারানী কী পরিক্রমা কেন সব পাল সে বিতু কি তুলসী কী স্বোত্তম মহিমা নী হো তুলসী সেই প্রার্থনা করতে হভিল সকের অনুগত সকির অনুগত হাওয়া উপরে আর কোনো কিছু বড় নাই তুলসী দেবী সে বসে সাখি রানুঘাত হ आप भक्ति सम्र सिंधु पाठ किसी है उसमें आप स्कंद पुराण का एक बार चन्म मिलेंगे कि जो तुलसी देवी को पानी देते हैं रोपन करते हैं उनका स्मरण करते हैं Uh, किसी प्रकार से तुलसी देवी की सेवा करते हैं वो व्यक्ति का जीवन पूरा मंगलमाय होता है तो तुलसी महारानी कृष्ण भक्ति पर है और कुछ দুসর লো তুলসি দেব কে তো সেবা প্রণালী ভি কে লম্বী বাত হই ও টেকনিকল ভী হরে কৃষ্ণ শ্রী কাশ্বামী মহারাজ প্রভুপাধ কি জয় জয় প্রভু মহারাজ কি জয়